জামাতের আকা কি হবে বিশ্বাস কি হবে মহাবিয়া এই ব্যক্তির ব্যাপারে আমাদের আকেইদা কি হবে আহলুসোনাল জামাতের আকেইদাটা কি হবে এটা আমাদের পরিষ্কার থাকা দরকার ইয়াজিদ ইহা অর্থাৎ তো এখন এই ব্যক্তির ব্যাপারে আমাদের আকিদা কি হবে আহালসু জামাত যে এই ব্যক্তির ব্যাপারে যতগুলো আকিদা যুগে যুগে মানুষ পোষণ করেছে দেখা যায় তিন ধরনের আকিদা মানুষ পোষণ করেছে এক ধরনের লোকের পৃথিবীতে বলছে এক ধরনের যে ইয়াজিদিন এরা কারা ইনাহি সিয়া সম্প্রদায় এদের দৃষ্টিতে ইয়াজিদ ইবনে মাবিয়া কাফের মুনাফেক ফাসিক। এবং এরা নিল্লা আবু বকর ওসমানকে নিয়ে খুব বাড়াবাড়ি আলী রাদুত শহীদ এসে আলী রাদি আলা তানুর শহীদ তা আলীর শাহাদাত নিয়ে তেমন কোন মাতম তাজিয়া এটা সেটা কিন্তু ছেলের শাহাদাত নিয়ে খুব জোরে তারা বাড়াবাড়ি করে तो संप्रदायब्बिया बसबाश करा यिद इब्ने एक ने दिनदारमाम সাহাবি এবং দিনদার মানুষ অনেক তারা অনেক প্রশংসা করে তারা এবং তারা ইয়াজিদ ইবনু নাম শুনলে রাদি আল্লাহ তাল বলে এই দুইয়ের মাঝামাঝি আহলুস জামাত আর আকিদা বর্ণনা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ ইমাম আহমদিনব যে মুসলিম শাসক ছিল তার ভালো কাজও ছিল খারাপ কাজও ছিল সে যে সব খারাপ করছে তাও না আবার সব ভালো করছে তাও না তার বালো কাজও আছে মন্দ কাজ আছে এটার বিচার ফয়সালা এটা দায়িত্ব आम्रा ला तुसिप बहु ला तहू बहुत गाली गो करना सुनले राधी मंद कथा खराब कथा विभिन्न सूत्रे पोचे आज गाली गो करबा তাকে লানিব না এটা হলো আমরা মানে এই ব্যাপারে লুবহু লহু যে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহি সবসময় এই কথাটা বলতেন যে তোমরা ইয়াজিদ ইবনে মাবিয়াকে গালি করিও না মহব্বত করিও না যেটা দুই গোত্র সীমা লঙ্ঘন করছে সিয়ারা গালিগালাজে সীমা লঙ্ঘন করছে আর ওরা মহব্বতের সীমা লঙ্ঘন করছে আমরা অবস্থান তার বালো আছে মন্দ আছে এগুলোর ফয়সালা আল্লাহ আল্লাহ করবেন এগুলোর বিচারের দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দেন নাই এইটা হবে আমাদের আহলুসন্না জামাতের আকাইদা আলহামদুলিল্লাহ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ অনলাইনে ইন্টারনেটে যদি আমরা লেখাপড়া করি দেখবেন অনেক অসংখ্য আলোচনা আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে অনেক বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় আলোচনাগুলো আছে আমরা এগুলোকে অন্ধভাবে শোনাশোনা যেভাবে বিকৃত ইতিহাস শুনি সেগুলো বিশ্বাস না করে আমরা জানার বোঝার জন্য চেষ্টা করব আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিনী রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি